আলোচিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে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 আবদুল মুতালিবের নাতি হিসাবে দাদার ধর্মীয় বিশ্বাস আর দেবতাদের বিরোধিতা করা রসুল্লাহ সাল্লামের জন্য সহজ কাজ ছিল না এখনকার পরিভাষায় এর নাম হলো পলিটিক্যাল করস রসুল্লা সাল্লি সাল্লাম এমন এক আদর্শ প্রচার করেছিলেন যা তৎকালীন মুসৃ সমাজের চোখে ছিল পলিটিক্যালি ইনকোরেক্ট বা চেতনা বিরোধী সিরাতে আমরা বরাবরই দেখতে পাই আবদুল মুতালিবের আদর্শের দোহাই দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হতো বলা হতো তুমি কিভাবে পারবে আব্দুল মুতালিবের ধর্মত্যাগ করতে এ কথা শুনলেই মানুষ অস্বস্তি বোধ করত খোদ রসুল্লা আলিয়াকে ঘায়াল করার জন্যও তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলতো তোমার দাদা আবদুল মুতালিব কি সঠিক পথে ছিলেন না তিনি কি ভুলছিলেন খুবই চাতুরতাপূর্ণ একটি প্রশ্ন এর উত্তরে যদি না বলা হয়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 তাই লোকজন আল মুতালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধ হয় আল মুতালিবের দাস তাই তারা সাইবাকে আব্দুল বলে ডাকতে শুরু করে আর এই আব্দুল দাদা তার আসল নাম ছিল সাইবা কিন্তু লোকেরা মুতালিবের দাস ভেবে তাকে আবদুল মুতালিব নামে ডাকতে শুরু করেছিল আব্দুল মুতালিবের প্রথম তাৎপর্যপূর্ণ ঘটনা হল জমজম কুপের পুনরাবিষ্কার আমরা আগে আলোচনা করেছি বনুজুরহম গোত্র মক্কা থেকে ছেড়ে যাওয়ার সময় জমজমকূপের মুখ বন্ধ করে এর সব চিহ্ন মুছে দিয়েছিল এ ঘটনার পর প্রায় তিনশো বছর পর্যন্ত জমজম জমজমকূপের অবস্থান মক্কাবাসীদের কাছে অজানা ছিল একদিন আব্দুল মুতালিব একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে কেউ তার কাছে এসে বলতে লাগল খোড় তাই এবা তাই এবে মানো হল পবিত্র আব্দুল মুতালিব স্বপ্নের মধ্যে সারা দিলেন এবং জিজ্ঞেস করলেন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 তার এই কথায় সবাই একমত হল এবং এক একজন পানির খোঁজে এক এক দিকে বেরিয়ে পড়ল কিছুক্ষণ পর আব্দুল মুতালি পানির খোঁজ পেলেন পানি নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলে তারা বলল আল্লাহ তালা তোমাকে এই মরুভূমিতে পানির সন্ধান দিয়ে রক্ষা করেছেন এবং তিনি তোমাকে জমজম কূপ উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন এসব কিছুই একটি জিনিস নির্দেশ করে এই কূপ তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনুগ্রহ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 কুরাইশের লোকেরা তখন আব্দুল মুতালিককে বললো অবশেষে আমরা তোমার ছেলেকে জবাই থেকে বাঁচাতে পারলাম কিন্তু আব্দুল মুতালিক বলল না এখনো শেষ হয়নি আমরা আরেকবার লটারি করব। তারা আরো দুইবার একই কাজ করল এবং প্রতিবারই নিক্ষিপ্ত তীর উঠ বরাবর ছিল অবশেষে সেই একশো উঠ জবাই করা হল আর আব্দুল মুতালিবকে সেই উঠগুলোর পুরো খরচ একা বহন করতে হয়েছিল তিনি খুবই দয়ালু ছিলেন নিজের জন্য গোস্ত না রেখে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 আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে অভিযান শুরু করে কিন্তু পথিমধ্যে তার কিছু বাধার সম্মুখীন হতে হয় নুফা ইল নামের একজন গোত্রনেতা তার বিরোধিতা করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে আবরাহার কাছে হেরে যায় এবং যুদ্ধবন্দী হয় আব্রাহা আর তায়েফে পৌঁছানোর পর সেখানকার লোকেরা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কেননা ক্রাইশদের সাথে তায়েফবাসীর শত্রুতা ছিল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 নুফাইল আব্রাহার কাছে বন্দি ছিলেন বন্দী অবস্থাতেই নুফাইলের সাথে উনাইস এক ব্যক্তির বন্ধুত্ব হয় এদিকে উনাইস আব্রাহার সৈন্যবাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সে ছিল আব্রাহার বাহিনীর হস্তি চালক আব্দুল মুতালিব নুফাইলের সাথে দেখা করে তাকে বললেন যে তিনি আব্রাহার সাথে দেখা করতে এসেছেন নুফাইল উনাইস সাথে কথা বলে আব্রাহার সাথে দেখা করার বন্দোবস্ত করে দেন উনাইস আব্রাহর সাথে আব্দুল মুতালিবের সাক্ষাৎ করিয়ে দেয়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 অবশেষে তারা হাতিগুলোকে পিছনে ফেলে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয় আল্লাহ আল্লাহলা এবার তার সৈন্যবাহিনী পাঠালেন যে যেকোনো কিছুই আল্লাহ সৈন্য হতে পারে পানি বাতাস জীবজন্তু আল্লাহ এবার সৈন্য হিসেবে প্রেরণ করলেন একদল পাখি সবগুলো পাখি একটি করে পাথরে নড়ি নিয়ে আব্রাহার বাহিনীর দিকে উড়ে গেল এবং পাথর ছুঁড়ে তারা নিমিশেই আব্রাহার বাহিনী ধ্বংস করে ফেলল সুরা আল ফিলে এই ঘটনা বর্ণিত আছে কে ফসাল অবু কবি অসহিল কী দফি তবলি অন তিহি বি হিজ রতিমিল তুমি কি দেখনি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি বাহিনীর প্রতি তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবেষিত করেননি আর তাদের উপর তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখির দল যারা তাদের আছরে ছিল শক্ত কঠিন পাথরের গায়ে ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো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 আবদুল্লাহ ইন্তেকাল করেছেন আবদুল্লাহকে কোথায় সমাধিস্থ করা হয় সেটা এখনো অজানা সুতরাং আমি না আঠারো বছর বয়সে আবদুল্লাহর সন্তান গর্ভে নিয়ে বিধবা হয়ে যান এবং এই হাতির বছরেই জন্ম হয় আমাদের নবেজি রসুল্লা সাল্লাসাল্লামের যে বছরে রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে ইংরেজি পাঁচশো সাল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 রসুল্লা সাল্লা আলাইস্লামের জন্ম হয়েছিল চাচা আবু তালিবের ঘরে তার দাইমা ছিলেন আবেসিনিয়ান উম্মে আইমান যিনি ছিলেন আবদুল্লার দাসী রসুলুল্লা সাল্লামকে প্রথম স্তন্যদান করেছিলেন সোয়াইবাহ তিনি ছিলেন আবুল আহাবের দাসী এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লা আলাইস্লামের বংশধারা তৎকালীন আরবদের কাছে ইলমুল আনসাব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইলমুল আনসাবকে বাংলায় বলা হয় নসবনামা আর ইংরেজিতে বলা হয় জিনিয়লজি ইলমুল আনসাব হচ্ছে বংশধারা সম্পর্কে তথ্য আরবরা একজন মানুষের ১০ বিশ পূর্বপুরুষ পর্যন্ত অনায়সে মনে রাখত কোন গোত্রের পূর্বপুরুষ কে কোথা থেকে তার উৎপত্তি এই জ্ঞানগুলো আরবরা চর্চা করত আল্লা রসলের বংশধারা নিয়ে বেশ কিছু চমৎকার হাদিস আছে ইমামাহমাদ থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় লোকেরা মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে নিয়ে নানা রকম কথা বলতো।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 আমি বৈবাহিক সম্পর্ক জাতীয় সন্তান আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত আমার বংশধারায় কোনো অবৈধ সন্তান নেই জাহিলিয়াতের ব্যভিচার আমার বংশকে দূষিত করতে পারেনি জাহিলিয়াতের যুগে যদিও জিনা ব্যভিচার জাতীয় অনৈতিক কার্যকলাপ খুবই স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউই এমন জঘন্য কাজে অংশ নেয়নি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 ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ কুসাই ইবনে কিলাব ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লোহাই গালিব, গালিবনে ফায়ের ইবনে মালিক ইবনে কিনানা, ইবেন কিরানাহিনোজাইমা ইবেন মুদ্রিকা এবেন এলিয়াস এবেন মুজার, এবেন নিজার ইবেন মা আদেন আদনান এই বংশধারা এসেছে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে কিন্তু আদনানের আগে কারা এই বংশধারায় ছিল সেই নামগুলো নিশ্চিতভাবে জানা যায় না एक हादीए रसुल्ला इब्राहिम भाई ईसार सुसंबाद अर्थात रसुल्लाम छ इब्राहिम अल्लमर दो आर फसल अल्लाह तला इब्राहिम आलामेर कुरने उल्लेख करें ए, एक नम्बर आयते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 जन आदम अलामर आकार तुम्हारा के प्राथमिक कथार संबा दी पिता इब्राहिम अलामेर दुआ ईसालामे सुबह मायर स्वप्न आबू उमाम के जिज्ञेस करसुल कर आप नबुअत सूचना की भावनील पिता इब्राहिम अलाम दधे ईसालामे सुबह दान আমার মা স্বপ্ন দেখেন যে তার মধ্য হতে যেন একটি আলো সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে লাগল তার মায়ের এ স্বপ্নের কথা আগে থেকেই আরবে ছড়িয়েছিল তারা বলত যে আমেনার গর্ভে এক মহান ব্যক্তির জন্ম হবে এমন এমনকি ইসা বনি ইসরায়েলের মধ্যে খুদ্বা দেয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন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 রহিমাহুল্লাহ এবং আবু মালিক রহিমাহ একই কথা বলেছেন সুতরাং দেখা যাচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তারই বংশে রসুল্লাহ সালাই জন্ম নিয়েছেন এবার রসুল্লা সাল্লাই এর বংশধারায় তার কয়েকজন পূর্ব শুরুকে নিয়ে আলোচনা করা যাক আমরা আগেই জেনেছি আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল সেরা বংশে সেরা গোত্রে রসুল নাম হল মোহাম্মদ ইবেন আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ ইবনে হাসিম ইবনে আবদে মানাফ ইবনে কোসাই এই বংশধারায় কোসাইকে নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল পূর্বে কোসাই হলেন সেই ব্যক্তি যে সকল কোরআশকে ঐক্যবদ্ধ করেছিল এবং খোজা বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল তার হাত ধরে কোরাইশরা মক্কার রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে এবং কোসাই হল সেই ব্যক্তি যে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করে দারুন নাদা হল মক্কার পার্লামেন্ট ব্যবস্থা যেখানে গোত্রের নেতারা আসত এবং তাদের মতামত জানাত হাজিদের আপ্যায়ন ও পানির ব্যবস্থা দায়িত্ব ছিল তার কাঁধে তারপর আসে তার ছেলে আব্দে মানাফ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 লি ইন শুদর মহদল বৈলী অপুম হুম মিহৌ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 লোকজন তার প্রশংসা করত তার চরিত্র তার কাজ তার ব্যক্তিত্বের জন্য তিনি ছিলেন প্রশংসার মূর্ত প্রকাশ মুহাম্মদ সাল্লাই্লাম হলেন সেই মানুষ যাকে দিনে রাতে প্রতি মুহূর্তে প্রশংসা করা হয় ইতিহাসে এমন আর কোন মানবসত্ত্বা নেই যাকে মানব জাতি এত প্রশংসা করেছে আল্লাহ আজ জাল তার নামের অর্থকে পরিপূর্ণতা দিয়েছেন আহমাদ ও মুহম্মদ নাম দুটি একই মূল শব্দ থেকে এসেছে হাম হামদ মানে প্রশংসা মুহাম্মদ মানে প্রশংসার অধিকারী আহমাদ মানে হলো যিনি আল্লাহর প্রশংসা করেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি রসুল্লাহ সাল্লাই এর আরো কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায় তার মাঝে একটি হলো আলহাসির হাসির অর্থ হচ্ছে জড়োকারী যার জাগরণের সাথে সমগ্র মানব জাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড় হবে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 একটি অর্থ হতে পারে যে তার উম্মাহ জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ আর লোকেরা ভয়ঙ্কর সব যুদ্ধে লিপ্ত থাকবে যেমনটা দেখা যায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে রসুল্ল সাল্লাহ আলাইসাল্লামের সময়কাল তার আগমন থেকে শেষ বিচারে দিন পর্যন্ত বিস্তৃত তাই যে ঘটনাগুলো এখন ঘটছে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 তার মা তাকে মদিনায় নিয়ে যান রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দাদার মা অর্থাৎ আব্দুল মুক্তালেমের মা ছিলেন মদিনার এই কারণে মদিনায় বনুনাজ্জার পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মদিনায় তারা কয়েক মাস ছিলেন এই কয়েক মাসের স্মৃতি ভাষা ভাষা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মনে থেকে যায় বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন তখন তিনি মদিনার কিছু ঘরবাড়ি দেখে চিনতে পারেন মদিনা থেকে আসার পথে আবুয়া নামের একটি গ্রামে তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই তিনি মারা যান সেই গ্রামেই তাকে দাফন করা হয় আল্লা রসুল সাল্লা আলাই সাল্লামের মা যখন মারা যান তখন তাকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন আব্দুল মুত্তালিব আবদুল মুতালিবের জীবৎ দশায় রসুল্লাহ সাল্লু আল্লাহামের একটি ঘটনা আমরা জানি সেটি হলো কাবার পাশে একটি উঁচু প্ল্যাটফর্ম ছিল যেখানে আব্দুল মুত্তালিব বসতেন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 সেই রাতে আমরা অনেকদিন পর পুরো রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম কারণ আমার ছেলে গত কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমোতে পারেনি এরপর আমার স্বামী উটের দুধ দোহন করতে গেলে উটটি এত দুধ দিল যে আমার স্বামী আমার কাছে ফিরে এসে বললেন হালিমা তুমি তো এক ময় আত্তাকে নিয়ে এসেছো। মক্কায় আসার সময় আমি একটি দুর্বল গাধার পিঠে ছিলাম এটি এত ধীরে চলছিল যে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 হালিমা আসাদিয়ার ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে এক আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম ছিলেন একজন বরকতময় মানুষ তার জীবনের পুরোটাই ছিল বরকতময় তিনি যেখানে গিয়েছেন যাদের সাথে ছিলেন সব কিছুই বরকতময় হয়েছে হালিমার জীবনের সব কষ্ট যেন এক নিমিশে দূর হয়ে গেল যখন তিনি শিশু রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তার সাথে রাখা শুরু করলেন দুই আমরা জানি না আল্লাহ আমাদের কল্যাণ কোথায় রেখেছেন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 রসুল্লা সাল্লাইসাল্লামের বুক চিরে কিছু একটা বের করে নেওয়ার যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে মূলত শয়তানের প্রভাব থেকে মুক্ত করা হয়েছে যিনি শেষ রাসুল হবেন যিনি মানুষকে তাও হেদের বাণী পৌঁছে দেবেন তাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়া জরুরি এটা ছিল একটা আত্মিক পরিশুদ্ধি কিন্তু সেটা শারীরিক একটি প্রক্রিয়ায় করা হয়েছিল ফেরস্তাদের মাধ্যমে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাইসাল্লাম এরপর তার মায়ের সাথে মক্কায় থেকে যান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 ইয়াতিনদের সাথে সৎ ব্যবহার করতে বলা হয়েছে কারণ নবীজি সাল্লাম তা নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন এজন্যিস্ট যা করতে পারি তা হলো একজন ইয়াতিমের দায়িত্ব নেয়া এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবীজি সাল্লাহু আলাইস্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন চতুর্থত বনু সায় গোত্রের মধ্যে মা হালেমার কাছে বড় হবার দিয়ে নবীজি আরবদের মধ্যে সবচেয়ে অলংকারপূর্ণ আরবী ভাষা রপ্ত করেন ইংরেজিতে আমরা যাকে বলি এলোকেন্ট আরবিক এবং জানা যায় যে রসুলুল্লা সাল্লাই্লাম সর্বোত্তম আরবি ভাষা ব্যবহার করতেন এবং এ নিয়ে একটা হাদিসও আছে এমন আমাকে সবচেয়ে বিশদ অর্থপূর্ণ বাক্য দান করা হয়েছে অর্থাৎ একটা ছোট শব্দকেও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 লক্ষ্য করুন সিরাতের সব ঘটনাগুলো কিন্তু হাদিসে বর্ণিত নেই বর্ণিত হয়েছে বইগুলোতে এবং এগুলোর বিশ্বাসযোগ্যতা বা অথেন্টিসিটি হাদিসের চেয়ে এক ডিগ্রির নিচে হাদিস বলতে আমরা বোঝাচ্ছি যে সব হাদিস গ্রন্থ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে যেমন বুখারি মুসলিম সুনানব দাউদ সুনানব তিরমিজি নাসাই এবং ইবেন মাজা এবং এই গ্রন্থগুলোই হচ্ছে মূল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 এবং রসলুল্লা সাল্লাম আলাইসাল্লাম মোটামুটি অশিক্ষিত কোরাইশ বংশের মধ্য থেকে জন্ম নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের গল্প বর্ণনা করেছেন ওরিয়েন্টালিস্টরা বলে রসল সাল্লাম বুহাইরা থেকে দাওরাত ও ইনজিলের কাহিনী শুনেছেন আর সেগুলো ব্যবহার করে কোরআন রচনা করেছেন কিন্তু এটা একটা অযৌক্তিক ক্লেম ৪০ বছর পর শৈশবের কথা এত ডিটেইলে কেউ মনে রাখতে পারে না এরকম আরো অনেক যুক্তি দিয়ে আমরা উপসংহারে আসি যে এই গল্পটা নির্ভরযোগ্য নয় এটা আমাদের দুর্ভাগ্য যে ইসলামের ইতিহাসে অনেকেই হাদিসকে বিকৃত করেছে অনেকের হয়তো ভালো নিয়েছিল অনেকের খারাপ এই সিরাত সিরিজে আমরা চেষ্টা করব অনির্ভরযোগ্য কোনো গল্প রেফারেন্স হিসেবে ব্যবহার না করতে আল্লাহ আমাদের তৌফিক দিন وصلى الله على سيدنا محمد وعلى آله واسحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا ونوانا پوجكشن برقى جانتے وزید کرون www.raindropsmedia.org اثبا فیس بوك پیج www.facebook.com slash raindrops media اثبا يوتيوب www.youtube.com slash choose 0